আমরা সর্বশেষ আসি যে সুন্নার আলোকে সুন্নতের আলোকে আমরা মহব্বত নবী সালামের সুন্নতের এত্তেবা নবী সালামের সুন্নতের অনুসরণ করতে হবে নবী সালামের সুন্নত যত বেশি অনুসরণ হবে নবী সালামের মহব্বত তত বেশি হবে ওইটা হল আপনার ওই অনুষ্ঠান করলাম এটা করলাম সেটা করলাম এগুলা হলো মানে অরিজিনাল মহব্বত না এটা হল উপরে দেখানোর মহব্বত আমার কাছে নবীর সুন্নত নাই দাড়ি নাই শূন্যতের পোশাক নাই শূন্যতের কোনো আমল নাই শূন্যত অনুযায়ী কোনো আপনার জিন্দিগি যাপন করি না শূন্যতের কিছুই নাই এমনে আমি যশ্নে জুলুস করি ফেললাম অনেক টাকা খরচ করে ফেললাম এটা নবী শরমের মহব্বতের মাধ্যম না যিনি যত বেশি নবী সালামের সুন্নতের এত্তেবা করেন তিনি তত বেশি নবী সালামকে মহব্বত করেন আল্লাহা কোরআন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলে দিচ্ছেন যে হাদিসগুলো এই হাদিসগুলো আলোচনা করাটাই নবী সালামের মহব্বতের দলিল যে নবীলামের আপনি সহি হাদিস নিজে পড়বেন নিজে দাওয়াত দিবেন নিজে প্রচার করবেন প্রসার করবেন এগুলোই নবীসালাকে জিজ্ঞাসা করা হয়েছে জীবনী সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলেন আয়সারদারা বললেন কান আক হলু কহু আল কোরআন যে নাল্লামের চরিত্র জীবনী তো হইলো কোরআন কোরআনটাই নবিসামের জীবনীর বই মানে কোরআন যত বেশি ফুটবেন কোরআনের তাপসির যত বেশি ফুটবেন তত নবীবনী পড়া হবে প্রত্যেকটা আয়াতের সাথে মহব্বত তত বাড়তে থাকবে আর সালাত আলহ নবী সালাম নবিসামের উপরে বেশি বেশি দরুদ দরুদ ও সালাম যে শুক্রবারের দিন নবিস্লাম বলছেন ফির আলাই সাল বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়ো তারপর অন্য অন্য সময় নবিসাল্লামের উপরে দরুদ যে কোন কাজ শুরু করার আগে নবী সালামের উপরে দরুদ এইভাবে যত বেশি দরুদ পড়ব তত নবী সালামের উপরে মহব্বতিয়া সোমবারের দিন নবীর মহব্বতে যে নামের মহব্বতে সোমবার দিন রোজা রাখলাম এটা হল নবীলামের মিলাদের প্রতি জন্মের প্রতি মহব্বত দেখানো সম্মান দেখানো সবচেয়ে বড় মাধ্যম যে আমি সোমবারের দিন রোজা মিলাদ হইল যেটা আমরা দেখি যে নবী সালামের মিলাদের নামে দেখা গেলো জশ্নে জুলুস বের করা নবী সালামের মিলাদের নামে শোভাযাত্রা বের করা নবিসের মিলাদের নামে মিছিল বের করা নবিসের মিলাদের নামে দল বেদে সমস্যরে একজনের নেতৃত্বে কিছু কিছু কবিতা গাওয়া, গাওয়া, গান মাঝে মাঝে দাঁড়ায় যাওয়া মাঝে মাঝে বসে যাওয়া এই জাতীয় গুলো হল মানে বেদাতের পদ্ধতির মাধ্যমে নবিস্বরমের মিলাদ উদযাপন করা নতুন ঘর দিছেন নতুন ঘর দিছে যায় মিলাদ নতুন করে মিলাদের দরকার কি নতুন গড়ে নবিসাম বলছেন তালাবাদ করবেন শান পালাবে শতান আর ওই ঘরে ঢুকবে না ঘরে কোরআন তালাবাদ করবেন ঘরে আল্লাহর জিকিরাস করবেন ঘরে মিলাদ পড়ায় শয়তান দৌড়ানো লাগবে না শয়তান কোরআন তালাবাদ করলে আমল করলে এমনি চলে যাবে এইগুলো হল বেদাত পদ্ধতিতে নবিসামের মিলাদ উদযাপন করা আর আমরা যেটা বললাম যে নবী আবুল আহবের দাসে মুক্ত করা এটা মিথ্যা হাদিস আর নবিসামের জন্মকেন্দ্রে অসংখ্য মিথ্যা ঘটনা আমাদের সমাজে দেখা যায় এই ঘটনাগুলোর কোনো ভিত্তি নাই। মানে এগুলো সহি কোনো হাদিসে আসে নাই তো যেই কথাগুলো সহি কোনো হাদিসে আসে নাই সেগুলোকে বিশ্বাস করা রাহেমাল স্বপ্নে দেখছিলেন যে নবী সালামের শরীরে মাসি বসতেছে ইমাম বুখারি মাসি দৌড়াইতেছেন তো এই স্বপ্নের তা বের হইলো যে নবীলামের হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকানো হচ্ছে ইমাম বুখারি রহমা উল্লাহ সেই হাদিস বের করে নিবেন হাদিস বের করে সহি হাদিস ইমাম বুখারি রহমাউল্লাহ সংরক্ষণ করবেন তাহলে নবী সরামের হাদিসকে জাল হাদিস থেকে মিথ্যা কথা থেকে নবিস্লামকে রক্ষা করা এটা নবীসলামকে মহব্বতের বড় দলিল এজন্যরিণ একটা বান্দা ছিল গাছের তলায় নবীশর এইসব মিথ্যা কথা থেকে নবীমকে হেফাজত করা মানে নবীর নামে যেটা বলবো সেটা সহি কিনা সহি জেনে তারপরে প্রচার করবো নবীল জন্মগ্রহণ করছে নবী নাকি অস্বাভাবিক জন্ম গ্রহণ করছে অন্যান্য মায়ের সন্তানেরা যেভাবে হয় নবী সালাম স্বাভাবিক তারপরে নবী সাল সাল্লাম নাকি প্রস্রাব পায়খানা করলে জমিনে খাই ফেলতো তারপর এরকম আরো অসংখ্য কথা নবী সাল নামে মিথ্যা মানে অতি ভক্তি অতি আবেগ নবী সাল সাল্লামকে মহব্বত করতে হবে কিন্তু সেই মহব্বত এত অতি আবেগ পর্যায়ে পৌঁছা যাবে না যেটা অতিরঞ্জিত বেশি পবিত্র মানে ভক্তি করতে করতে কোথায় নিয়ে পৌঁছাইছে যে মদিনার মাটি আরশেদ থেকেও নাকি পবিত্র নাওয়াজ তারপরে নবিস্লামের জানা জানা আল্লাহ স্বয়ং হাজির হয়েছে আর আমাদের দেশে তো সব ফির সাহেবদের জানা যায় আল্লাহ রসুল হাজির হয় সব ফির সাহেব নাকি বাংলাদেশে খুব মহব্বত করে নবীসুল এই জন্য বাংলাদেশে মারা গেলে জানা চলে আসে আর নবিসের জানা যায় নাকি স্বয়ং আল্লাহ আরশো থেকে চলে আসে নজল এই জাতীয় অসংখ্য মিথ্যা কথা নবিসামের ব্যাপারে আছে এগুলো থেকে রক্ষা করা নবীসাল্লামের প্রতি মহব্বতের বড় দলিল আলোচনা করব, হাদিস আলোচনা করবো নবীশ আসামের সুন্নতের এত করবো নবীসালামকে এর মাধ্যমে আমরা ভালোবাসবো মহব আল্লাহকে আমাদের সবাইকে তোলা আলম আসসালাম